তাহলে তুমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করো একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুল আর একদিকে তুমি যুদ্ধ চলবে কার মধ্যে আল্লাহ রসুল আর তোমার মধ্যে আপনার বাড়ি সাতটার মজা বাড়ি দশটার মজা এবার সেখানে আপনাকে কবরে ভালো করে বুঝানো হবে এখান দিয়ে আপনি যাদের জন্য করলেন তারা কিন্তু এদের দায়বান নিবে না অন্যরা বসে বসে আপনার বাড়ি খাবে আপনার সম্পদ খাবে আপনার জন্য কোন চিন্তা করাশান আর আপনি ওখান দিয়ে আল্লাপ যুদ্ধ ঘোষণা করে আপনি গেছেন আল্লাহর এবার আপনার কবরের অবস্থা খারাপ হাসর ফুলের অবস্থা খারাপ সব জায়গার অবস্থা খারাপ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কোন ব্যক্তি জান্নাত পাবে এটার আশা করা যায় কখনো না আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবেন আবার সেই আল্লাহ আপনাকে সে জান্নাত দিবে তবে যদি তুমি তাও বা আম সোয়ামিকুম তোমার সম্পদের মূল অংশটা তুমি নিতে পারো মানে সুদেরটা বাদ দিয়ে অতিরিক্তটা বাদ দিয়ে মূল অংশটা তোমার যে সেটা তুমি নিতে পারো লাপরেও কোনো জুলুম করা হবে না তুমি কোনো জুলুমের শিকার হবে না অন্যের উপরেও তুমি কোনো জুলুম করবে না এটাই আগে যেটা বললাম আমরা লা ধরারা ওলা ধরারা এটার হাদিসের বাসা হলো লা ধরারা ওলা ধরারা কোরআনের বাসা হইলো লামোনা ওলা তুজলামুন তোমার উপরে জুলুম হবে না মানুষ। কারোর প্রয়োজনে সুদের উপরে নিয়ে নিছে। কিন্তু এখন দিতে পারতেছা আল্লাহ বলছেন ওয়াইম কাহাজ যদি ওই সুদ যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাহলে তুমি মূলটা সহ তারে ক্ষমা করে দাও বলেছে না ওই ভাই যদি আসলে অভাবগ্রস্ত হয় গরিব হয় মানে অভাবের কারণে দিতে পারতেছে না তাহলে ফানা তুম এলা সারা তাহলে তুমি তাকে সহজ করে দাও ক্ষমা করে দাও বলে যে ঠিক আছে ভাই এটা আপনাকে আমি সদাকা করে দিলাম ওই দিন একবার মাসালা জিজ্ঞেস করতেছিল যে এরকম দিতে পারতেছে না এখন সে কিন্তু জাকাত খাওয়ানো যোগ্য এটা জাকাত হিসাবে ধরা যাবে কিনা এটা জাকাত হিসাবে ধরা যাবে কারণ আপনি লোকটা ঋণগ্রস্ত লোকটা দিতে পারতেছে না তা আপনি তো তাকে ঋণ দিতে পারেন তাই এখন আপনার যে মূল টাকাটা পাওনা সেটাকে আপনি ওই জাকাত হিসাবে ধরতে পারেন জাকাত হিসেবে ধরে আপনি তাকে ক্ষমা করে দেন যে সে আর দিতে পারতেছে না তুমি যদি বুঝতে পারো এই মানুষটাকে অভাবী মানুষটাকে এটা সদাকা করে দেওয়া এটাই উত্তম এই জন্য করজে হাসানা দেওয়ার সময় এটা নিয়ত রাখতে হবে আপনি একজন বাইকে যখন করজে হাসানা দিবেন দেওয়ার সময় নিয়ত রাখবেন যে বাড়িটা যদি দিতে পারে আলহামদুলিল্লাহ দিল না দিতে পারলে সদাকা